সাই লমাতুল কাজাব রয়েছে মাঝে মধ্যে ডাকে যেত মাই গোর যে উঠোয় আবার আবু বকর ডাকে যেতো মাই মোসাই লমাতুল কাজাব রয়েছে আজ দুনিয়ায় মাঝে মধ্যে তাইতো নব তীর ধাবি সোনা যায় শেষ্ণ বি তুমি বসে কেন আবার আবু বকর ডাকে যে তোমায় গুর যে উঠ আবার আবু বকর ডাকে যেত মায় গোলা মহমদ নামে আকবদ্ধ মাতালামদানি যেই পাগলের পাগলামি তহুলোক বিপদগামী গোলা মহম্মদ নামে আমদানি যেই পাগলের পাগলামি বহু বহুলোক বি বদগামী জ্ঞানী মানুষ যারা তারা চিন্তা করে মুরিদ হয় জ্ঞানী মানুষ যারা তারা চিন্তা করে কপাল পৌড়ার পরিচয় মুসাইলামুল কাজব রয়েছে আজ দুনিয়ায় মাঝে মধ্যে তাইতো নবু অধাবি সোনা যায় শেষ উম্মত। তুমি বসে কেন গেলো নি গুরুজেউঠো আবার আবু বকর ডাকে যে তোমায় গুর যে উঠো আবার আবু বকর ডাকে যে তোমায়। নবুতির দরোজাটা বন্ধ হলো সেই কবে তবু দেখি চমচি কাদ ন সাজা গে নবু অতি দরোজাটা বন্ধ হলো সেই কবে তবু দেখি চমচি কাদ ন সাজাগে নবু অতি জানো ওই মামু বাড়ি রাবদার নবুতি জানো ওই মামু বাডি চাইলি করে পাওয়া যায় মুসাইলামাতুল কজব রয়েছে আজ দুনিয়ায় মাঝে মধ্যে তাইতো নবু অতির ধাবি শোনা যায় শেষ নবীম তুমি বসে কেন নির আবার আবু বকুর ডাকে যেত মায় যুগে যুগে ভণ্ড নিকত এলো আর গেল তাদের কাছে গোলাম ছিল মশার সমতুল্য যুগ যুগে ভন্ড নবী এলো আর গেল তাদের কাছে গোলাম ছিল মশার সমতুল দেখো ভন্ড যারা মরছে তারা সাগরে ভন্ড যারা তারা অপমানের সাগরে এই গোলামের মৃত্যু হলো টয়লেটের ই ভিতরে এই গোলামের মৃত্যু হলো টয়লেটের ইতরে মুসা এলাম কাজাব রয়েছে দুনিয়ায় মাঝে মধ্যে তাইতো নবু অতীর ধাবি সোনা যায় শেষ নীজি রুমত তুমি বসে কেন আবার আবু বকর ডাকে যে তোমায় গোরজে উঠোয় আবার আবু বকর ডাকে যেত মায় মুসাইলামুল কজব রয়েছে আজ দুনিয়ায় মাঝে মধ্যে তাইতো নবু অতীর ধাবি সোনা যায় শেষ্ণ বিজি রুম্মত नि निराई गुरुजेवठो आबार आबू बकूर डाके जेतो मैं गुरजेवठो आबार आबू बकूर डाके जेतो मै गुरु जेवठो आबार आबू बकूर डाके जेतो मैं गुरजेवठो आबार आबू बकूर डाके जेतो मा सुप्रिय श्रोता এতক্ষণ আপনারা শুনছিলেন এদেশের সারা জাগানো কণ্ঠশিল্পী সুরকার ও গীতিকার তরুণ বক্তা হাফেজ মাওলানা ইমদাদুল ইসলামের ব্যতিক্রমে আয়োজন মুখুশ উন্মোচন গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই এতে যারা কণ্ঠ সহযোগিতায় ছিলেন তারা হলেন হাফেজ মানসুর আহমেদ হাফেজ মিনহাজ উদ্দিন হাফেজ দুরুল ইসলাম ক্যাসিটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্টস পুরানা পল্টন ঢাকা বর্ণনায় ছিলাম আমি মাসুদ কায়সার আল্লাহ হাফেজ